مسلما كنت وأبقى مسلما تشهد الأرض بهذا والسمى مسلما كنت وأبقى <دستقرق> <عزيز عن> مسلما <سؤال> <تصفيق> <سؤال> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوقف عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مبل له ومن يبلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد حرف الدنيا نقه منها وما له في الآخرة من نصيبه رسول الله, صلى الله عليه وسلم من, هم من الدنيا جميعا ومن আত به الهموم অল احوال সম لم يبال আমি কপাল জামিয়া উম তশাবলিয়াহিন পথে टीकेस्तर साथूपे दिनी विषयगुल्के अंजाम सर्वप्रथम विषयटा प्रयोजन से हलो दिन के चूड़ान लक्ष्य बस्तु बनाने চূড়ান্ত লক্ষ্যবস্তু বানানোর অর্থ হল দিনের কাজকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দেওয়া একই সাথে সব কাজ এক ব্যক্তি করতে পারেন প্রায়োরিটি নির্ধারণ কোন কাজ আগে করব কোন কাজ এর দ্বারা কোন কাজকে আমি পিছনে ফেলব এই বিষয়টা নির্ধারণ হলো গুরুত্বপূর্ণ এটা প্রত্যেকে যার যার লক্ষ্য হিসেবে নির্ধারণ করে থাকে দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকেরই কিছু বিষয়ে সার দিতে হয় কিছু বিষয় পেতে হলে সব কিছু একই সাথে হাতের নাগালে আসে কোন ক্ষেত্রে কারোর জন্যই হয় আমরা যদি দিনের পথে অটল থাকতে চাই দিনের পথে অটল থাকতে হলে দিনের বিধানগুলো আল্লাহ তালা যেই বিধানগুলো ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানগুলোকে শক্তভাবে আমাদের ধরতে হবে আল্লাহর নাফরমানি থেকে আমাদের বেঁচে থাকতে হবে বিচ্যুতিটা আসে কেন আবদুলিল্লাহ সাইদ ওজিম শতান তাদেরকে পদস্খলিত করেছে তাদের নিজেদের কিছু উপার্জনের কারণে এই আমরা কর্ম তৎপরতা চালাই এই ক্ষেত্রে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যদি দিনকে পিছনে সরিয়ে দিই তাহলে আমার দ্বারা কি করা হলো উপার্জনের ক্ষেত্রে আমি উল্টা পথ গ্রহণ করেছি এই পথে শয়তান বিচ্ছুত করে ফেল আল্লাহ তালা বলেন যে দুনিয়ার ফসল চায় তাকে আমি কিঞ্চিত দিয়ে দিই আখেরাতে তার জন্য কোনো অংশ থাকে না আর যে আখেরাতের ফসল চায় আমি তার ফসল বৃদ্ধি করে দিই রসুল সাল্লা আলি আসসাল্লাম হাদিসে বলেন যে তার সব পেরেশানিকে এক পেরেশানি বানিয়ে নিল সম্পূর্ণ চিন্তার কেন্দ্রবিন্দু হলো আশিরাত আশিরাতে লাভ করার জন্য দিন আল্লাহ আলা তার অন্য সব চিন্তার জন্য যথেষ্ট হয়ে প্রয়োজন সব কিছু তার সামনে গুছিয়ে আসবে অর্থাৎ দুনিয়া ওয়াহিয়া রাহিমা দুনিয়ার যতটুকু তার ভাগ্যে আছে এটা তার কাছে আসবে অপদস্থ হয়ে আর যদি দিনকে প্রাধান্য না দেওয়া যায় আশিরাতের বিষয়টাকে প্রাধান্য না দেওয়া হয় দুনিয়ার বিষয়গুলো গোছানোর পিছনে ছুটতে থাকা হয় দিনের কাজের কি হলো না হলো এটাকে সেই পর্যায়ের গুরুত্ব না দিয়ে কলবাকা বলতেছেন বিভিন্ন ব্যস্ততা ঝামেলা দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ পূর্ণ করে দিব তোমার অভাব দূর হবে না ওয়ালম আশুদ্করা অভাব কী হবে না দূর হবে না ও জাল তু ফকরা বাইনা আই নেই চোখের সামনে শুধু অভাব অভাব শূন্যতা আর অপ্রাপ্তি দেখবে হালাকা কোথায় গিয়ে সে ধ্বংস হয়ে গেল এই জন্য আল্লাহ তালার কোনো পর্বা নেই তোমাদের যদি আল্লাহর প্রতি ওই কাকতি মিনতি না থাকে তাহলে তোমাদের নিয়ে আল্লাহর কোনো পরে এই যার অবস্থা হয়ে যাবে সে দিনের পথে টিকে থাকা নয় সম্ভব এই জন্য দিনের পথে টিকে থাকার জন্য অপরিহার্য হল দিনকে সর্বোচ্চ লক্ষ্য বানাতে হবে কারণ দিনকে সর্বোচ্চ লক্ষ্য যদি কেউ বানায় তাহলে দিনের সর্বাগ্রে সর্বপ্রথম যেই ফরজ এই ফরজকে সে পিছনে ফেলে দিনকে সর্বোচ্চ লক্ষ্য হিসেবে ধরে রাখতে পারবে বর্তমান পরিস্থিতিতে জিহাদ মুসলিমের উপর ইমানের পর সর্ব প্রথম এবং সর্বপ্রধান ফরদ হয়ে আছে রাজবাঈ খান্দকের সময় রাজবাই তাবুকের সময় যাহ যেমন ফরদে আইন হয়েছিল সব কিছুকে পিছনে ফেলে তারা এটাকে কি করেছেন ধরেছিলেন সেই পর্যায়ের ফরদ হয়ে আছে সাহাবাই করাম রিদওয়ানুল্লাহি আলী আজমা আইন যখন দিনের উপর বসতেন দিনের বিষয় এমন প্রাধান্য দিতেন যে এর সামনে বাকি সব সম্পর্ক সম্পদের সম্পর্ক বাড়ি ঘরের সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক সবকিছুকে তারা কি করতেন পিছনে ফেলে দিতেন হাসান ইব্রাহিম এবং ইব্রাহিম আলিহালামের সাথে যারা ছিলেন তার যে সঙ্গীরা তাদের মধ্যে তোমাদের জন্য হলো উত্তম আদর্শ ইব্রাহিম আলিহ ইসলাম কোন ক্ষেত্রে উত্তম আদর্শ মুফাসির মুজাহিদ কতাদা তবে ওনারা ওনাদের এআের ব্যাখ্যায় বক্তব্য হল যে সর্বক্ষেত্রে ইব্রাহিম আলী ইসালাম কি নমুনা ইল্লা ইউলা ইব্রাহিমা লাস্তাউ ফিরান শুধু ইব্রাহিম আলী ইসাল্লাম দিয়ে তার পিতার জন্য ইস্তিকফারের ওয়াদা করেছিলেন এই বিষয়টা বাদ দিয়ে সব ক্ষেত্রে ইব্রাহিম আলী কি নমুনা তার এই নমুনার প্রকাশ ইব্রাহিম আলহিসের মধ্যে আমরা কি আদর্শ দেখতে পাই আল্লাহ নির্দেশ দিয়েছেন ঘর সর্বপ্রথম মহাজির ইব্রাহিম ছাড়েননি ইরাকের মুসেলের মতো এলাকায় কি করেছেন তিনি যেখানে আম্বিয়া আলহিম সাল্লা আবির্ভাব হয়েছে সেই অঞ্চলটা তিনি কি করেছিলেন ছেড়েছিলেন ইসমাইল আলহ ইসালাম যখন তার চোখের পুতুল হলো তা একজন সন্তান যখন মা বাপের আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে যায় তার প্রতি পুরা মায়া মোহব্বতও ঠিক থাকে আবার তার এর একটা ভরসাও তার ব্যাপারে চলে আসে সেই অবস্থাটা তারা যেই প্রিয় হয় সেই উন্নত অবস্থার মধ্যে ইব্রাহিম আলিহাসালামকে আল্লাহতালা বলেছেন গলায় ছুরি চালিয়ে দিত ছুরি চালিয়ে দিয়েছে যখন ইব্রাহিম আলি ইসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল জিবরি লেসে বললেন আমি আপনার কি সহায়তা করতে পারি আল্লাহ জিবিলকে অনেক ক্ষমতা দিয়েছিলেন লত আলামের বস্তিকে এক পরের কিনারা দিয়ে তিনি উপরে উঠিয়ে উদ্দিয়ে নিক্ষেপ করে দিয়েছিলেন ইব্রাহিম আলি ইসাল্লাম কি বলেছেন আমি যেই অবস্থায় আসি এই অবস্থা সম্পর্কে আল্লাহ তাল অবগত আসেন তিনি বলেছেন যে আল্লাহ তালা আমার এই অবস্থা সম্পর্কে অবগত থাকা এটা আমার জন্য যথেষ্ট এখন যদি আল্লাহ আমাকে আগুনের মাধ্যমে পুড়িয়ে পরীক্ষা নিতে চান এতে আমি কি সন্তুষ্ট আর যদি বাঁচাতে চান তিনি যেহেতু জানেন বাঁচাতে পারবেন সুতরাং আমার কোনো টেনশন নেই তিনি পড়াবেন না বাঁচাবেন এই আমার নিয়ে আমার কোনো কিনেই টেনশন নেই আপনি জিব্রিল আপনার থেকে ওর সাহায্যের আমার কিনেই প্রয়োজন নেই না গুদু ইয়াকা নাস্তাই এর কোন অবস্থানে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন ইব্রাহিম আলহ ইসলামের জীবনের এই তিনটা দিক উল্লেখ করা হলো আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামকে আমাদের জন্য কী বানিয়েছে নমুনা আদর্শ বানিয়েছেন আমরা যদি এইভাবে আমাদের কাজকে আদর্শকে নিজেদের মধ্যে ফিট করতে পারি যে এর জন্য আমার বাড়ি ঘর ছাড়তে হয় ছেড়ে দেব আত্মীয় স্বজন থেকে কি করতে হয় দূরে সরে যেতে হয় এদেরকে শত্রু বানাতে হয় বানাবো আমার যদি নিজের প্রিয় লোকদেরকেও কুরবানি দিতে হয় তাদেরকে যদি না খেয়ে মারতে হয় হাতে ধরে জবাই করা আর না খেয়ে রাখা কোনোটার মধ্যে কোনটা কঠিন বেশি হাতে ধরে জবাই করে দেয় না করে দেওয়া সবাই করে ওই অবস্থায়ও যেখানে আগুনে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে কোনো অস্থিরতা নেই কোন ধরনের নেই পিছু নেই বরং আর কারোর সাহায্যেরও কি নেই চিন্তা নেই আল্লাহর দিকে দৃষ্টি আমাদের আসলে এখন যেই পরিস্থিতি পৃথিবীর আমরা যদি আল্লাহ আল্লাহতালার এই ফরদ বিধান আদায়ের মাধ্যমে দিনকে আমাদের লক্ষ্য এবং চূড়ান্ত উদ্দেশ্য বানাতে হয় আমাদের দৃঢ়তাটা এমন প্রয়োজন এই ধরনের দৃঢ়তা যাদের মধ্যে পাওয়া যাবে তারা টিকবে যত পরীক্ষা আসুক যত বাধা আসুক আর যত পরিস্থিতি ঘোলাটে হোক ইনশাল্লাহ কি করবে টিকে যাবে এমন আদর্শ হিসাবে যদি দিনকে না ধরা যায় তাহলে নিজে এই টিকে থাকা কি হবে উঠিন হয়ে যাবে যে কোনো ঝাপটায় যে কোনো পরীক্ষায় যে কোনো উঁচু নিচু অবস্থায় সে হয়ে যাবে ঝরে তাহলে আমাদেরকে টিকে থাকার জন্য এই পথে উন্নতি করার জন্য এই কাজকে আমাদের সর্বোচ্চ লক্ষ্য বানাতে হবে আর কেউ যখন সর্বোচ্চ লক্ষ্য বানায় আদর্শ বানায় তখন এই আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় কারু ইয়ের দ্বারা মানে অন্তর্ধানের দ্বারা কারো মৃত্যুর দ্বারা কারো সাদতের দ্বারা এই পথ কি হয়ে যায় না অন্ধ হয়ে যায় এটা প্রজন্মের পর প্রজন্ম কী থাকে চলতে থাকে আর কেউ যদি আদর্শ হিসেবে গ্রহণ না করে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে তো নিজেরই টিকে থাকা কী হয় না সম্ভব হয় না এই দল তাদের স্থায়িত্ব কি করা যায় না আশা করা যায় আদর্শ হিসেবে ধরার জন্য আদর্শ হিসাবে দিনকে নেয়ার জন্য প্রথম যেই বিষয়টা আমাদের করতে হবে আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে দোয়া করা আসলে নিজের যোগ্যতা বলে কেউ কোনো কিছু কি করে না পারে না আল্লাহর কাছে একেবারে মিনতির সাথে আমাদের দোয়া করা যে আল্লাহ আমাদেরকে কি করেন আপনার দিনের জন্য আপনি আমাদেরকে দয়া করে কবুল করে দিন কবলের সময়গুলোর মধ্যে শেষ রাত্রে উঠে যখন আল্লাহ তালা আহ্বান করতে থাকেন যে আসো কিনো আসো কোনো অভাবই যে আমার কাছে তার অভাব দূরের জন্য কিছু অভাব দূর করার জন্য ভিক্ষা চাবে সেই সময় বলে দেওয়া আয় আল্লাহ আমাদেরকে এই ভিক্ষাটি আপনি দিয়ে দেবেন এইভাবে আসলে কেউ যদি আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারে তার জন্য দিনের পথে চলা সহজ সম্ভব এরপরে যে বিষয়টা আমাদের করতে হবে আল্লাহর কাছে এইভাবে মিনেটির সাথে দুয়াই থাকতে হবে এখলাস এর সাথে কাজের সাথে আমাদের জড়িত হবে এখলাসের অর্থ হইল এই কাজের মাধ্যমে দুনিয়ার কোনো সুবিধা আমি চাই না দুনিয়ার কোনো স্বার্থ আমার কি এখানে নেই বিষয়গুলো বলে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকেও বাস্তবে এগুলোকে নিয়ে আসার তো দান দেয় দুনিয়ার কোনো স্বার্থ কাজের ক্ষেত্রে আমাদের কি নেই মু সাহাবিবনে আমি আল্লাহতাল কী পরিমাণ কোরবানি দিয়েছেন এই পথে শেষ শহীদ হলেন বহুদের যুদ্ধে কাপের কাপড় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে তার জন্য ছিল এমন কঠিন কুরবানি দেওয়ার পর এমন নিঃস্ব অবস্থায় তিনি শহীদ হয়েছেন পরবর্তীতে সাহাবা করামিদানুল্লাহ আলহিম আজন যখন কিছু প্রাচুর্যের মুখ দেখলেন তার আক্ষেপ করতেন যে হাই মুসাবিদ্দীর নিজের কষ্টের পুরা পুরস্কারের যোগ্যতা নিয়ে মৃত্যুবরণ করেছে আমরা তো এখন স্বচ্ছলাচেই পড়ে গেলাম না জানি আমাদের পূর্বের কষ্টের কিছু প্রতিদান দুনিয়ায় দিয়ে দেওয়া হচ্ছে দুনিয়ায় কিছু প্রতিদান প্রাপ্তিটাকে তারা ভয় করতেছিলেন আতঙ্ক ছিল এই কারণে তাদের মনের মধ্যে আর সেটা তাদের মানে তার এই দুনিয়ার প্রাপ্তির জন্য তারা চেষ্টা করেছেন বিষয়টা এমন ছিল না বরং তাদের হাতে আল্লাহ তারা দিয়ে দিয়েছেন এই প্রাপ্তিটা এই জন্য তারা আতঙ্কগ্রস্ত কিন্তু স্বাভাবিকভাবে অনেক দলের সাথে অনেক সদস্যরা কাজ করে বা এই পথে অনেকে যেহাদের পথে আসে কৃষির উদ্দেশ্যে যে এখানে আসলে হয়তো কিছু লাভ হবে আমার হয়তো এই সুবিধা হবে বিভিন্ন ধরনের কারো সম্পদের হতে পারে কারো নিজের বিরত্ব দেখানোর সুবিধা হতে পারে বা কারো অন্য আরও কোনো যজ্ঞা হতে পারে আবেগ হতে পারে এইগুলো নিজের এই ভিতরের এই চাহিদাকে প্রশমিত করার জন্য সেটাকে শান্ত করার জন্য যদি হয় আল্লাহর জন্য না হয় যে আমি দুনিয়ার কিছুই চাই না মনের শান্তনাও চাই না আবেগ দেখানো চাই না বীরত্ব প্রদর্শন চাই না এখলাসের সাথে যদি হয় তাহলেই তার জন্য টিকে থাকা কি হবে সম্ভব হবে ওরা এখলাসের সাথে যদি না হয় সে যে চাহিদা নিয়ে আসবে যে আবেগ নিয়ে আসবে এর বিপরীত অবস্থা আসলে সে আর টিকে থাকতে পারবে আল্লাহর জন্যই হয় তাহলে কিছুই তাকে বিচ্যুত করতে পারবে কারণ আল্লাহর জন্য হলে পুরস্কারের জায়গা কোথায় মৃত্যুর পর মৃত্যুর আগ পর্যন্ত সে কী করবে না পথ থেকে সরবে এই জন্য দ্বিতীয় যেই টিকে থাকার জন্য এখলাস যে আমি দুনিয়ার কোনো স্বার্থে এখানে জড়িত হচ্ছি তৃতীয় যেই শর্তটা এখানে টিকে থাকার জন্য সেটা হল সিদ্ধ আমি পথে উঠেছি কিন্তু আমার কাজ আমি দেখাবো কাকে দেখাবো উঠেছি নিঃস্বার্থভাবে কিন্তু এখানে এসে আসার পরে বিভিন্ন পরীক্ষা আছে না নেই এই পরীক্ষাগুলো তো কী করতে হবে পাশ করতে হবে আমি কাজ করে যাব শুধু কার জন্য আল্লাহর জন্য এসেছি আল্লাহর জন্য এখন আমার কাজ দেখাব আমি কাকে আল্লাহকে আমির কেওনা মামুরকে অনা কাকে আল্লাহকে কাজ দেখাবো এবং আল্লাহকে আমি কাজ দেখাবো এমন না যে কাজ না করে আমি বসে থাকবো আল্লাহ তালা বলেছেন যে এই কোরবানিগুলো তো এইভাবে কাজ করো আমি সেইভাবে আমি কাজ আঞ্জাম দিয়ে যাব আমার ফিকির আমার চিন্তা আমার উঠা বসা আমার খাওয়া চলা ফেরা সম্পূর্ণ ধ্যান থাকবে দিনের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমি এটার জিম্মাদার আল্লাহর জন্য যদি আমি করে থাকি তাহলে এটার জিম্মাদার কে আমি সাহাবাইকার রিদওয়ানুল্লাহি আলিম ওনাদের প্রত্যেকের এই অবস্থাটা ছিল যে প্রত্যেকে ভাবতেন যে আমি দিনের জিম্মাধ কেউ না করলো এই কাজ আমাকে কি করতে হবে এমন ছিল না যে নিজের কাজ অন্যের উপর কি করতেন ধাক্কা দিয়ে দিয়ে দিতেন সে করে না আমি করব কেন সে করুক আমি করব না বিষয়গুলো এমন ছিল না প্রত্যেকেই ভাবতেন যেখানে প্রয়োজন সেখানে ঝাঁপ দিয়ে আগে আমি যাব আমি এর জন্য আত্মতি দেব আমি এর জন্য কোরবানি দেব এই আল্লাহর সাথে সততা এটা হলো তৃতীয় গুণ যার মাধ্যমে টিকে থাকা যাবে শুধু পথে উঠে বসে থাকলে হবে না কি করতে হবে কাজানজাম দিতে হবে কাজ দেওয়ার ক্ষেত্রে কাজের প্রতিদান শুধু কার থেকে চাই আল্লাহ আল্লাহ থেকে চাই এখন আল্লাহর থেকেই যদি আমি চাই যদি আমার উপর জুলুমও করা হয় আমার সাথে অসদ করা হয় তাহলেও আমি এ পথে কি করব। টিকে থাকবো কারণ যে জুলুম করেছে সে নিজের হিসাব আল্লাহর কাছে দিবে কিন্তু আমি নিয়ম কি করবো না ভঙ্গ করবো না আল্লাহর পথ কী করব না ছাড়ব না দিনের পথে আসার পরেও তো অনেকের দ্বারা অনেক ভুল হতে পারে না আরেকজনের ভুলের জিম্মাদার তো আমি নই কাজটাকে এইভাবে নিজের বানিয়ে সততার সাথে আঞ্জাম দিয়ে যেতে হয় জিম্মাদারির সাথে এমন না যে আমি তো লেগে আছি হলে হলো হলে হলো না হলে নেই এমন গা ছাড়া ভাব গায়ে সারা কাজ এমন এমনভাবে যদি কেউ থাকে তাহলে কি করতে পারবো না পারবে এটাকে যথার্থতার সাথে দৃঢ়ভাবে নিজের জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে যে এখানে আমাকে সফল হতেই হবে এই একটা দৃঢ়তা নিয়ে কাজ আঞ্জাম দিয়ে যাবে হ্যাঁ এরপরে চূড়ান্তভাবে দুনিয়াতে সফল হওয়া না হওয়া সেটা কোনো একজন মুসলিমের বড় লক্ষ্য বিষয় না সে যদি ওইভাবে টিকে থাকতে পারলো মৃত্যুর পরে সে সফল হিসাবে কি হবে প্রমাণিত হবে চূড়ান্ত সফলতা আর চূড়ান্ত ব্যর্থতার জায়গা মৃত্যুর পর না মৃত্যুর আগে এখন চূড়ান্ত সফলতা আর চূড়ান্ত আমার এখন সফলতা হলো যে আমি কাজের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে পারতেছি রাস্তায় টিকে থাকতে পারতেছি এটাই আমার কী চুরন্ত মৃত্যু পর্যন্ত এইভাবে আমি রয়ে গেলাম আন্দরিরা মি তার ও মি খারাস কাদমে আের দমে ফারে মা এই পথে তুমি শটফট করতে থাকো তোমার যত সম্ভাবনা আছে সবগুলোকে বিসর্জন দিতে থাকো শেষ মুহূর্ত পর্যন্ত তুমি এর থেকে কী হয় না অবসর নিও না আহমদিন রহিমাউল্লাহকে ওনার ছেলে জিজ্ঞেস করেছে পিতা আমাদের অবসর কখন হবে আমাদের জবাব দিয়েছিলেন কি মৃত্যুর পরের দিন যে দিন মৃত্যু হবে আর পরের দিন আমরা কী হব অবসর হলো এর আগে কিনেই অবসর নেই এর আগে স্বস্তির অবকাশ নেই এটা হলো তৃতীয় গুণ যা আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য যে আল্লাহর সাথে কি থাকতে হবে আমাদের সৎ থাকতে হবে চতুর্থ হলো রাসুল সাল আলী সাল্লামের জীবনকে বিশেষভাবে আমাদের জন্য আদর্শ হিসাবে গ্রহণ রাসুল সাল্লি সাল্লাম একা দাঁড়িয়েছেন কি পরিমাণ বাধা কি পরিমাণ প্রলোভন এর সম্মুখীন হয়ে তিনি অগ্রসর হয়েছে কতগুলো প্রলোভন ছিল তার সামনে সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিয়ে দেব সবচেয়ে বড়ো ধনী তোমাদেরকে আমরা বানিয়ে দেব আমাদের মধ্যে তোমাকে রাজা বাদশাহ নেতা বানিয়ে নেব তারপর তুমি তোমার এই মিশন থেকে কি করো আমাদের সাথে মিশে যাও মিশন থেকে ফিরে আসো আমাদের সাথে মিশে যাও রাসুল সাল্লাম কী বলেছেন যে আল্লাহর কসম তোমরা যদি আমার কি করো এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও তারপরে আমি আমার মিশন থেকে কি করব না ফিরব না যদি আমার গড়দান কেটে দাও প্রলোবন না এবং আমাকে যদি আমার এই গড়দান ও কেটে দেওয়া হয় তারপরও আমি আমার মিশন থেকে কি হব না সরবো না আল্লাহ তালা আমাকে যে বিষয় দিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এর পূর্ণতা বিধান না হবে রাসুলসাল্লিশের জীবনকে আদর্শ হিসেবে নেওয়া শিক্ষাটা সেখান থেকে নেওয়া তাহলে এই ছোটোখাটো পাতাগুলো আমাদের কে কী করতে পারবে না সরাতে পারবে না মক্কা আল্লা আল্লাহ তালার ঘর যেখানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গা পর্যন্ত রসদুল্লা ইসলাম দিনের জন্য কি করেছেন ত্যাগ করেছেন আর রসুল ইসলামের মনে চেয়েছিল জায়গা ত্যাগ করা সেই জায়গা পর্যন্ত রাসুদাল্লাহ ইসলাম ছেড়েছেন চিরদিনের জন্য দুনিয়ার জীবনে আর কখনো এখানে কি করেন নাই এসে থাকেননি নিজের জন্মভূমিকে আর বাড়ি বানাননি বানালে তো বানাতে পারতেন দশ বছর পর একজন মানুষ বিদেশে দশ বছর থাকার পর দেশে এসে আবার বাড়িঘর সংসার করে না করেননি এই চারটা বিষয়ে যদি আমাদের লক্ষ্যবস্তু বানানো যায় তাহলে ইনশাআল্লাহ আমরা টিকে থাকতে পারবো এর দুইটা উদাহরণ আমরা এখান থেকে একটা পজিটিভ একটা নেগেটিভ দিতে পারি সে হোসামা রাহিমা হল্লাহ দেখেন দিনের জন্য তার মধ্যে এই চারটা বিষয়ের সমন্বয় ছিল আল্লাহ আল্লাহতালা তাকে টিকিয়ে রেখেছেন শেষ পর্যন্ত এই পথে আল্লাহতালা কবুল করেছেন কি ছাড়েননি বলেন দুনিয়ার রাজাবাদ মতো জীবনযাপন করতে পারতেন সেই অবস্থাকে পরিত্যাগ করে যা মতো পাহারে খন্দকে গুহায় পালিয়ে পালিয়ে বেরিয়েছেন সেই জীবন বেছে নিয়েছেন আল্লা তালা থেকে সেইভাবে কবল করেছেন অপরপক্ষে দেখেন আহমদ শাহবাস সৌদ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে স্বল্প संख्य मुजाहद तुलन मूलक कम आसबावपत्रारे राशियारे युद्ध शेष पर अमेरिकारूपे बानियाार लुभे পরে সেই মুজাহিদদের এই বিরোধিতা করে নর্দার্ন অ্যালায়েন্স নাম নিয়ে সেই ইসলামী ইমারতের বিদ্রোহী হয়ে জীবন কী করল শেষ করল এবং তার এই খারাপ আদর্শ তার প্রজন্মের মধ্য সংক্রমিত হল এখনও উম্মতে মুসলিমার জন্য তার এই সুন্নাতে সাইয়ী মন্দ পথ যে সে আবিষ্কার করে গেল এটা রয়ে গেল এই পথে আসার পরেও যদি আসলে সেই আল্লাহর কাছে এইভাবে মিনতি এখলাস সেদ রাসুল সাল্লা সামের জীবনকে আদর্শ বানানো এই বিষয়গুলো না থাকে এইগুলোর শূন্যতায় শূন্যতার অভাবে অপরাধে শয়তান যে কোনো কোনোভাবে কি করে ফেলতে পারে বিচ্যুত করে ফেলতে পারে আর এই আসে বিবাহ বিমা তাদের তাদেরই উপার্জনের কিছু কারণে আরেকটা বিষয় এখানে যেটা উল্লেখ করার সমীচীন মনে করতেছি যে ব্যক্তিগত আমলের ক্ষেত্রেও এগুলি তো আছে আদর্শিক বিষয় এই আদর্শিক বিষয়ের মধ্যে প্রভাব ফেলে নিদের ব্যক্তিগত আমল যখন আল্লাহর সাথে সাদাকাত না থাকে সততা না থাকে তখন দেখা যায় যে শুধু বাহ্যিক কর্মকাণ্ডগুলোই সে কি দেয় তার যোগ্যতা যতটুকু আল্লাহ তালা দিয়েছেন সেই হিসাবেই সে কি করে এটাকে সম্পাদন করে কিন্তু আল্লাহর সাথে কান্নাকাটি করা শেষ সাথে ওঠে আল্লাহকে ডাকা আমলকে সংশোধন করা বদামল থেকে বেঁচে থাকা গোপনগোনা থেকে নিজেকে রক্ষা করা এগুলো হয়ে ওঠে এইগুলোর কারণেও একটা মানুষ কী হয়ে যায় বিচ্ছুত হয়ে যায় চূড়ান্ত আদর্শ হিসাবে যদি আমরা দিনকে নির্ধারণ করি ধরি তাহলে আমাদের জন্য এই বিষয়গুলির প্রতি অলক্ষ রাখাও প্রয়োজন এখন একটা মানুষের চিন্তা আমার হাঁটবো আমার চিন্তায় থাকবে এই পথে আমি কিভাবে উন্নতি করতে পারি এই পথের ছোটো ছোটো বিষয়ও ছুটে গেলে আমার অনেক কষ্ট লাগবে ব্যথা পাবো আমি ছটফট করতে থাকব একটা ছোটো বিষয়ে উন্নতভাবে আঞ্জাম নিতে না পারলে আমার কাছে কষ্ট লাগতে থাকবে এটা হলো চিহ্ন যে আসলে এটাকে আমি চূড়ান্ত লক্ষ্য বানিয়েছি ঘুম থেকে জেগে উঠবো ওঠে একটা জিনিস ঠিক করবো আবার ঘুমিয়ে যাবো চিন্তায় আসবে আরে লাভ দিয়ে উঠব এটাকে ঠিক করবে বিষয়টা এমন হয়ে যাবে দুনিয়ার মধ্যেও যখন কোনো বিষয়কে সেইভাবে গ্রহণ করে এটার জন্য সব সময় যেখানে যায় যেই কোনো পরিস্থিতিতে সবার চিন্তায় থাকবে আল্লাহ তালা আমাদেরকে দিনকে আইডিওলজি এবং আদর্শ হিসাবে গ্রহণ করে দিন থাকার তফেক যেন আমাদের পর অন্যরা আমাদের থেকে আদর্শ নিয়ে এই পথে চলতে পারে সুহানুক আল্লাহমদি আহমদিক সাদুাল